এবং চালানোর জন্য ওরা দুজনই অনেক পরিশ্রম করে কিন্তু এত সমস্যার মুখে পড়েও মণিভদ্র এবং গায়ত্রীর দয়ালু স্বভাব যায় না এবং তারা সবাইকে একইভাবে সম্মান দিতে থাকে ওরা এতটা আয় করার চেষ্টা করতো যাতে দিনে অন্তত একজন অতিথিকে খাওয়ানো যায় ওদের কাছে বাড়িতে আসে না যেসব লোকজনকে মনিভদ্র নিজের বন্ধু ভাবত তারা ওকে দেখে মুখ ঘুরিয়ে চলে যেতে লাগে মণিভদ্রের মন খারাপ হয়ে যায় তুমি ঠিকই বলেছিলে গায়ত্রী এরা আমাদের বন্ধু নয় ওরা দাও। আমার কাছে এরকম কথা বলো না আমি তোমার সঙ্গে থেকেই খুশি আমাদের খারাপ সময়ে অন্যরা আমাদের সাহায্য করেনি বলে আমরা নিজেরা যেমন সেটা তো কখনো পাল্টাবে না তোমার নীতি খুব ভালো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 মূর্খ সে হয় যে সম্পূর্ণ সত্যি না জেনে কাজ করে তোমার সঙ্গেও সেটাই হয়েছে আর সেটা হলো একটা অঘটক আর আমি এখানে এসেছি তোমার সাহায্য সাহায্য করতে। কি? কি তুমি করে সততা আর এত বছরের কঠিন পরিশ্রম দেখি আমি এখানে এসেছি এটাই হলো তোমার উপহার এবার আমার কথা শোনো কাল আমি তোমার দরজায় টোকা মারব আমার এই একই রূপে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 মণিভদ্র যখন নিচে নেমে বসে চুল কাটার জন্য তখন আবার সন্ন্যাসী সময় নেই তাড়াতাড়ি নিয়ে এসো নাপিতের চুল কাটা শেষ হওয়ার আগেই মণিভদ্র একটা লাঠি নিয়ে এগিয়ে যায় সন্ন্যাসীর কাছে সন্ন্যাসী ইতিমধ্যে ঘরের ভেতরে ঢুকে এসেছিল মণিভদ্র লাঠিটা তার মাথার পেছনে ছুয়ে দেয় আর আচমকা ও এই পুরো ঘটনাটা দেখছে এভাবেই নাবিক বড়লোক হয়েছে এটা তো একেবারেই কঠিন নয় পরের দিন নাপিত এক ফোন দিয়ে আটে से लाठी दिए मारते शुरू करो मेरे একজন সন্ন্যাসী এবং মানুষ খুব রেগে গেছিল কারণ সবাই জানতো ও কি করেছে ওরা ওকে মারার জন্য তারা করে নাপিতকে শহরের বাইরে পাঠিয়ে দেওয়া হয় মণিভদ্র এবং গায়ত্রী এই সবটাই দেখেছিল সন্ন্যাসী ঠিকই বলেছিলেন মূর্খ তো সে যে পুরো সত্যিটা না জেনে কাজ করে বসে মূর্খ নাপিত শুধু এটাই জানতো যে আমি সন্ন্যাসীর মাথায় লাঠি দিয়ে ছুয়েছি আর দাতেই সে শোনা হয়ে গেছে কিন্তু ও আমার স্বপ্নের ব্যাপারে কিছুই জানত না ও না ভেবেই কাজটা করে বসে আর ভুল সন্ন্যাসীকে মারার জন্য ও শাস্তিও পায়